আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওালমুতিন ও সালাম সালী নবীন মহাম্মি ও আসহাবিহি বাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা আল্লাহর প্রতি ভরসা এবং আশা সংক্রান্ত বিষয়ে রিয়াদ থেকে আলোচনা শুনে আসছিলাম এ বিষয়। সর্বশেষ হাদিস সেটি হলো এই আনু কল সমসুর তিনি বলেন রসুরাম বলেছেন আদম আল্লাহ বলেছেন হে আদম সন্তান তুমি যখনই আমাকে ডাকবে এবং আমার সম্পর্কে যখনই তুমি কোন আশা করবে যদি তোমার গুণা আসমানের কেনানা পর্যন্ত পৌঁছে যায় এরপরে তুমি আমার কাছে তুমি যদি আমার কাছে জমিন ভরে গুণাহ নিয়ে আসো সুম্বালা কি সেই আ এরপর তুমি আমার কাছে সাক্ষাৎ করো এ অবস্থায় যে তুমি তার সাথে কাউকে শরিক করো না শেরিক করো না আল্লাহ আমাদেরকে নৈরাস হতে নিষেধ করেছেন লা তাক না তুমির রাহমতুল্লাহ তোমরা আল্লাহর দয়া থেকে নিজেকে নৈরাস মনেই করিও না গুনা ছোট হোক বড় হোক যত বেশি হোক না কেন সেই গুনা যখন মানুষ করে আল্লাহর কাছে যদি আশা নিয়ে ভরসা নিয়ে আল্লাহ কাছে দোয়া করে ক্ষমা চাই আল্লাহ তারা তাকে ক্ষমা করে দিবেন যদি চো সেই গুণা জমিন ভরে হোক না কেন তারপরেও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন বাবুল জামাই বাইনাল রাজা এখন যেটা বিষয় সেটা হলেই আল্লাহর ভয় এবং আশা দুটাকে সমন্বয় করে চলার অধ্যায় একজন মানুষ তার অন্তরে যেরকম আল্লাহর ভয় থাকবে সেরকম আল্লাহর প্রতি তার আশা এবং ভরসাও থাকতে হবে এ বিষয়ে লেখক বলেছেন যে বান্দাহ যখন সুস্থ থাকবে তখন সে যেন আল্লাহর কাছ থেকে ভয় করে এবং আশাও রাখে সুস্থ আছে তখন আর সে যখন অসুস্থ হয়ে পড়বে তখন যেন সে আল্লাহর কাছে আশা যেন বেশি রাখে আশা এবং ভরসা যেন আল্লাহর কাছে বেশি রাখে এ বিষয়ে আল্লাহ তালার আয়াত সুরায় আরাফের নিরানব্বই নম্বর আয়াত আল্লাহ তারা বলেন সেটা কি আল্লাহ যারা আল্লাহ আজাব থেকে কেউ নির্ভয় থাকে না যারা মমিন আল্লাহর ভয় করবে কোনো গুণা করার সময় সে আল্লাহর আজাব সম্পর্কে ভয় করবে যে আল্লাহর আজাব কত কঠিন জাহান্নাম কত কঠিন আল্লাহর পাকড়াও কত কঠিন এ বিষয়ে সে আল্লাহর ভয় করবে তো আল্লাহর আজাব থেকে নিজেকে নির্ভয় মনে করে শুধু তারাই যারা ক্ষতিগ্রস্ত তারা আল্লাহ ভয় করতে হবে সর্বক্ষণ ও কাল তা আলা আল্লাহ আলো বলেছেন সুরা ইউসুফ সপ্ত আশি নম্বর আয়াত যারা কাফের সম্প্রদায় আছে তারা ছাড়া আল্লাহর দয়া আল্লাহর রহমত থেকে কেহ নিজেকে নৈরাস মনে করে না ता आगे आयात बल्ला आजबे करना तीग्रस्त और एखे बे आल्ला रहमत थे नैराश है से हल एकमत काफे मुसलमान होते तो आयाते आल्ला तला भय करते आर पर आयाते ही आल्ला तला आल्ला रहमत के निजे के नैराश मनि करते नहीं आशा और भरोसा भयं आशा दूटार समन्वय चलते है কক আল্লাহ আরো বলেছেন কালো কিছু চেহারা হবে সাদা আর কিছু চেহারা হবে কালো যারা মমিন নেহারাকে সাদা করে দিবেন আর যারা পাপিষ্ট ব্যক্তি যারা আল্লাহ নাফরমানি করেছে আল্লাহ তা তাদের চেহারাকে কি করে দেবেন কালো করে দেবেন তো আশার বাণীও আছে আবার ভয়ের বাণীও আছে আল্লাহ আরো বলেছেন আপনার প্রতিপালক দ্রুত শাস্তি প্রয়োগকারী নিশ্চয় আপনার প্রতিপালক দ্রুত আজাব প্রয়োগকারী মানুষকে দ্রুত আজাব দিয়ে দেবেন ওয়া রাহিম এবং তিনি ক্ষমাশীল এবং দয়ালু তাহলে একই আয়াতে বলছেন যে তিনি তাড়াতাড়ি মানুষকে শাস্তি দিয়ে দেবেন আবার একটু পরে বলছেন না তিনি ক্ষমাশীল এবং দয়ালু ভয়ও করতে হবে আশাও করতে হবে পকা আল্লাও বলছেন ইন্নআল আবর আল্লাফিন যারা দিনদার হবে নেককার হবে তারা থাকবে জান্নাতে আর যারা গুণাগার হবে তারা থাকবে জাহান্নে তাহলে জান্নাত আশা আর জাহান্নাম থেকে ভয় দুটার সমন্বয় চলতে হবে জান্নাতের আশা রাখতে হবে আবার জাহার্নাম থেকে ভয়ও করতে হবে সুরায় ইনফেতার তেরো এবং চোদ্দো নম্বর আয়াত অথপর যাদের মিজান ভারী হবে তারা এই সাথে শান্তিময় জীবনে তারা অবস্থান করবেন আরাম এবং শান্তিময় জীবনে তারা অবস্থান করবেন যাদের মিজানের পাল্লা সওয়াবে ভারী হয়ে যাবে আর যাদের মিজানের পাল্লা হালকা হবে উপরে উঠে আসবে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম অমা আদরা কামা হিয়া তোমরা কি জানো সেটি হল একটি জ্বলন্ত হাদিস নিয়ে এসছেন তিনি বলেন কত শক্ত আজাব রয়েছে মা তমিয়া তাহলে কেউ জান্নাতের আশাই করতো না আল্লাহ আজাব সম্পর্কে যদি ধারণা থাকতো যে কত কঠিন আজাব আল্লা রেখেছেন এইটা যদি অনুধাবন করার তাদের মনে যাত না রাহমাতি মা কানাতামিন্নতিহীন আর কোন কাফের যদি এটা জানতে পারে যে আল্লাহর কাছে কত দয়া আছে फर जान मन ही करना आल्लर का जे रखम दयामी शुने एकशटी रहमत दया भाग कर रेखे और एक दिए सकल मानुषि रहमतर कारण मानस मानुष के भल एम हिंस पशु पर्त सतान के भलोबाशे যখন কোন জানাজাকে রাখা হয় ওয়াহতামিজাল আল্লাহিম মানুষ বা পুরুষেরা যখন সে জানাজাটি যখন ঘরে উঠায় ফান তো ওই মৃত্যু ব্যক্তি যদি দিনদার হয় হয় আর তখন সে বলে কাদি কাদি আমাকে সে না হয় কল তখন সে বলেহা ইয়া ওয়াইলা আই বিহা তোমরা একে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা কোথায় নিয়ে যাচ্ছ तुम्हारा कथाय कारण से अवस्था से जानते जे जागाए तार तो जाएगा, शे के जो जगह नहीं जावा हर जन जलंत आगुन एवं कष्ट जैगा कसमा सेल्ला इनसान तर चिल्लानोटा प्रत्येक प्राणी सुनते मानुष व्यतीत चिल्लान आवाज़ जी मानूष सुनते मानूष बेहूस তিনি বলেন রসুরাম বলেছেন জান্ন তোমাদের মধ্য থেকে প্রত্যেকের এত নিকটে যত নিকটে তোমার স্যান্ডেলের ফিতা তোমার যত নিকটে জান্নাত তো তোমার অতই নিকটে অন্য রু মিস্র জাহিক এবং জাহান্নাম ও অতই নিকটে এ বিষয়ে কিছু আলোচনা আমরা পূর্বে করেছি যে জান্নাত তো মানুষের অতি নিকটে জাহান্নাম অতি নিকটে অর্থাৎ মানুষ কোন সময় ছোট্ট একটি আমল করেও জান্নাত পেতে পারে আবার অনেক সময় ছোট্ট একটি গুণের কারণেও সে জাহান্নামে চলে যেতে পারে সম্মানিত ও দর্শক মন্ডলী এখন ছোট্ট একটি বিরতি বিরতির পর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 সকল ক্ষেত্রে পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে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 যে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কা ভরসা কেননা আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহতালা সবার উপর রক্ষাকারী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় الحمد لله والصلاة والسلام على رسول الله شمعات السرطة والدرشق مندولي امرا بيروتر پورو بي اللار پتی بھرشا ایبانتار بھائی شمپر کی تو ادھائنی امرا علاوچونا قوریار سلام اخون جبی شوی علاوچونا بشیتا حولي بابو فضل البکائی من خشیت اللہ و شوقاً إليه وچن اللہ تعالی بھائی کندار فجلوت اللار بھائی کندار فجلوت এবং ওয়র্শা ওকান ইলাইহি আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা রাখ আল্লাহ সাক্ষাতের আশা রাখ এ বিষয়ে আল্লাহ তালা মোমিনদের চিত্র তুলে ধরেছেন যারা মমিন যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কি করে তারা কাতে কাঁদতে মুখ থুপরে পড়ে যায় কাতে কাতে মুখ থুপরে তারা পড়ে যায় অর্থাৎ অধিক বেশি আল্লাহ কাঁধে দুহুম খুশু আ এবং আল্লাহ তালা তাদের নম্রতাকে আরো বৃদ্ধি করে দেন আল্লাহ তালা তাদের নম্রতা খুশু আল্লাহর জন্য ভয় ভীতি আল্লাহ তালা এটা আরো তাদের বাড়িয়ে দেন তো কিছু লোক মোমেন এমন থাকে যারা আল্লাহর ভয়ে সবসময় কাঁদে এই কাঁদার কারণে আল্লাহ তাদের অন্তরটাকে আরো বেশি আল্লাহর ভয় তাদের দান করে দেন আয়াত আল্লাহ বলছেন তোমরা কি এই কোরআন থেকে আরো বিস্ময়কর হও আফামিন হাদিস তোমরা কি এই কোরআনের কারণে তাজাবন আশ্চর্য করো তোমরা হাসো এবং না তোমরা হাসো এবং কাঁদোনা এ বিষয়ে যে হাদিসটি আছে বুহারের মুসলিমের আব্দুল্লাবিনাম আমাকে একদিন বললেন যে ইকা আলাইন হে আবদুল্লাবিন মাসুদ তুমি আমার কাছে একটু কোরআন পড়ো আমার কাছে কি পড়ো কোরআন পড়ো কুল তো আমি বললাম আমি আপনার কাছে কোরআন পড়ব আর কোরআন নাজিল হয়েছে আপনার উপর তো আপনার কাছে কেমনি পড়ি কালা তিনি বলেন আন আসমা মিন হেবু আমি চাচ্ছি যে আমি অন্যের কাছ থেকে কোরআন একটু শুনি তলাই হিসা আমি ওনার উপর সুরায় নিসা পড়া শুরু করলাম এই আয়াতটি হল সুরাই নিসার একচল্লিশ নম্বর আয়াত উনি বলছেন সুরাই নিসার প্রথম থেকে নেই যখন এই আয়াত পর্যন্ত আমি পৌঁছলাম তো আল্লা বললেন হাসবুক আত্মীয় পর না হাসবুকালান তোমার জন্য এতটুকু যথেষ্ট বলছেন ইলাইহি তো আমি আমার চেহারা ওনার দিকে তাকিয়ে দেখলাম যে ওনার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে ওনার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে তো এই আয়াতের অর্থ কি যে আয়াত শুনে আল্লা নবী কানলেন সে আয়াতটি হলই ফাঁকাই ফাইদা যে ইনামিন খুললে উম্মা তিম্বি কেমন হবে ওই দিন যেই দিন আমি প্রত্যেক উম্মুদ্দের জন্য একজন সাক্ষীকে ডাকবো একজন সাক্ষী উলাই আসবো আর আমি আপনাকে এই সকল মানুষের উপর সাক্ষী হিসাবে আপনাকে নিয়ে আসবো আল্লাহ আল্লাহ ভয়ে কাঁদতেন আয়াত পরে কাঁদতেন সলাৎ আদায় করতেন তখন কাঁদতেন তো আল্লাহর ভয়ে কাদা আর কি ফজিলত এ বিষয়ে আমরা আগে আরো হাদিস শুনবো ইনশাল ওয়ানহক خطب رسول الله صلى الله عليه وسلم خدبتاً ما سميتو مثلها قدتو أناس رضي الله تعالى تنبولن رسول الله صلى الله عليه وسلم خدب دلن امون خدبا جيركم خدبا امره اتی پور بي فقال ابن تنبول چن لو تعلمون ما عالم لا ضحقتم قليلا ولا بكيتم كثيرا تم رجد جانت جا عمي جاني ورطا جانت ابن جهنم شمپر کے جا عبستا حبي ابشای جا তোমরা যদি তা জানতা তাহলে কি হবে বলছেন লাউতালামুনা মা আলাম লা যাহিকতুম কালিলা ওয়ালা বাকাইতুম কাসীরা তাহালতুমরা কৌম হাসতে বেশি কাটে যা আমি জানি তোমরা যদি জানতা তাহলে কৌম হাসতে এবং বেশি قال فغطى اصحاب رسول الله صلى الله عليه وسلم وجوههم রাবী বলেন এরপরে আল্লাহর রাসূলের এবং তারা কাঁদা শুরু করলেন এবং তাদের এই কাঁদার আওয়াজ বের হচ্ছিলাম তিনি বলেন রসুল বলেছেন বাকা আমিন খাশিয়ত যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদেছে সে কোনো দিন জাহার নামে প্রবেশ করবে না যে আল্লাহর ভয়ে কেঁদেছে আল্লাহ তালা তাকে কোনো দিন জাহান নামে নিক্ষেপ করবেন না বলছেন হাত ইয়াউদ আল্লা বানুফির দ্বারা দুধ স্তনে প্রত্যাবর্তন করার পর্যন্ত কোনো ব্যক্তি যে আল্লাহর ভয়ে কেঁদেছে সে জাহার নামে যাবে না আচ্ছা স্তন থেকে দুধ বের করার পর সেই দুধটাকে আবার স্তনে ফেরত দেওয়া যাবে এমন কি দুধ স্তনে ফিরে যাওয়া যেরকম অসম্ভব ঠিক যে ব্যক্তি আল্লাহর ওই ব্যক্তি যাওয়া জাহান্ন ওলা এজতামিও গোবা সাবির দোহানু জাহান্নাম এবং বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করার সময় যে ধুল ওঠে এই ধুলা ও দুঃখানু জাহান্নাম এবং জাহান্নামের ধোয়া এইটা দুটা কোনো দিন সমন্বয় হতে পারবে না কোনোদিন একত্রিত হবে না জাহান্নামের ধোয়া আর জেহাদের মাঠের ধুলা এই দুটা কোনোদিন একসাথে হবে না রবাহ তিরমিজি ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন ওয়ান হু কল কল রসুল্লাহামিল্লাহ হাদিসটি আমরা আগে শুনেছি যে আল্লাহ তালা সাতশ্রেনীর মানুষদেরকে কেমন দিন বিশেষ সায়া দান করবেন তাদের ভিতরে আমরা শুনেছি যে ইনসাফকারী ইমাম এবং ওই যুবক যে আল্লাহর এফাজতে সে সবসময় লিপ্ত ছিল এবং ওই ব্যক্তি যার অন্তরটি মসজিদের সাথে লটকানো থাকে ঝুলন্ত থাকে এবং ওই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্ট জন্য একে অপরকে ভালোবাসে এবং ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী তাকে খারাপ কাজের প্রস্তাব দিলেও সে আল্লাহর বয়স এটাকে প্রত্যাখ্যান করে এবং ওই ব্যক্তি যে আল্লাহ রাস্তা দান খরাত করে এমনভাবে যে তার ডান হাত খরচ করলে তার বাম হাত জানে না যে কতটুকু খরচ করেছে এই গুণাবুলি যাদের ভিতরে থাকবে কেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে তার বিশেষ সায় আল্লাহ তালা সায়াদান করবেন ওয়ান আব্দুল্লাহ তিনি বলেন अभी एक दिन आल्ला रसुल निकटे आसलम आती रितेत पढ़ेंलाई कर नमज़ पढ़ार छना थे एम भाई कान्नार आवाज़ आसम ना कि हड़िद जख चूल रखा है से हड़िदे जे रखम चुलू पोटार जलार जे रमु आवाज़ आसे ये आवाज़ सुनतेम आल्ला नबीलमें से नमज़ पढ़ा अवस्था तो आल्ला नबी असलम के अल्लाह तला আগের এবং পরের সকল গুণা মাফ করে দিয়েছেন তারপরেও তিনি আল্লাহর ভয়ে এত বেশি কাতর এত বেশি তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সলাচ দায় করতেন আইসারেজ আল্লাহ তালু বললেন হাত্তাফতরা কাদমাহু যে ওনার পা মোবারক ফুলে যেত এবং এত লম্বা ব্যায়াম করতেন এবং এত বেশি আল্লাহর কাছে কাঁদতেন তো আল্লাহর কাছে কাদলে। الله تعالى ওই চক্ষু কে কোনদিন জাহান্নামে স্পর্শ করবে না الله وان قال قال رسول الله صلى الله عليه وسلم لابي بن كعب رضي الله عنه إن الله عز وجل امرني ان اقرا عليك لم يكن الذين كفروا قال سماني قال نعم فبكى أبي متفق عليه এই বিষয়ে আরেকটি হাদিস وان ابن عمر رضي الله عنهما قال لما اشتد برسول الله صلى الله عليه وسلم وجعه قيل له في الصلاه ফাআ মুরু আবাবাকরিন ফালুসালিনাস এভি রাজিয়া তিনি বলেন যখন নাকি রসুর রসা রোগটি বেশি হয়ে গেল মৃত্যুর পূর্বে উনি যে অসুস্থ হয়ে পড়েছিলেন এই অসুস্থটা যখন বেশি হয়ে গেল কীর আল্লাহিস সালাত তখন ওনাকে যখন সালাতের সময় বলে দেওয়া হলো যে সলাাতের সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে ফাঁকাল তখন তিনি বললেন মরু আবাবাকরিন ফালিউসালিন্নাস তোমরা আবু বকরকে যে হুকুম দেওয়ালাই করার জন্য সে যেন মানুষকে নামাজ পড়ায় ফকা আয়েশা তখন বলেন আয়সা রাজা বললেন সে এমন ব্যক্তি তার অন্তরটি নরম গালা বা হুল বুকা সে যখন কোরআন পরে তখন কান্নাই সে নিজেকে কন্ট্রোল করতে পারে না সে বেশি কাঁদে তো বিধায় তাকে যদি নামাজ পড়ার জন্য হুকুম দেন ইমামতের জন্য নির্দেশ দেন সে কান্নার কারণে মানুষ কোন ক্যারাদে শুনতে পাবে না তার কাছ থেকে তো তারা সাহাবায়াম এত বড় বড় সাহাবি তারপরেও তাদের অন্তরে আল্লাহর এত ভয় এত ভয় যে তারা সর্বক্ষণ যেন কাঁদতেন আল্লাহর ভয়ে সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী এ বিষয়ে ইনশাল্লাহ বাকি আলোচনা আমরা পরবর্তী দর্শন শুনবো আজকে এখানেই শেষ করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের অন্তরেও যেন আল্লাহর ভয় দান করেন এবং আমাদেরকেও যেন আল্লাহর ভয়ে কাঁদার তৌফি দান করেন الله تعالى আমাদেরকে সকলের প্রতি রাজি এবং খুশি হয়ে যাক ওয়া والسلام عليكم ورحمة الله وبركاته सम्पद नीले अपन जक दान अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस बार्मिंग नंबर शून्य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 এবং জাহার নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহার নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাহ আল্লাহ তাওহেদ জানার জন্য দেখুন धारावाहिक दासिद कल रत एगारोटे पुन सम्प्रचार सकाल दस टाय बांगलेश